সম্মানিত দর্শক বি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যারা যেখান থেকে দর্শন অনুষ্ঠানটি দেখছেন সবার জন্য আন্তরিক দোয়া জানাচ্ছি আমরা আলোচনা করছি সুন্নার আলোকে আত্মশুদ্ধি আর এ প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম রসোল্লাহ সাল আলী আসসালামের উপরে সলাৎ এবং সালাম এ দুটো এবাদত পালনের গুরুত্ব এবং তার সুন্নত পদ্ধতি দর্শক আমরা পূর্ববর্তী পর্ব আলোচনা করেছি সলাদ সালাম অন্যান্য যাবতীয় জিকির ও দোয়া পালনের সুন্নত পদ্ধতির মতোই এক একই পালন করা সুন্নত আমরা এবাদত অনেক মানুষ একত্রে থাকতে পারে। কিন্তু প্রত্যেকে যার যার মতো প্রত্যেকে নিজের মতো আল্লাহর জিকির করছি তাসবি পড়ছি দরুদ পড়ছি এটাই আমরা রসোল্লা সাল্লাহ সাল্লামের সাহাবিদের জীবনে দেখতে পাই সমবেত স্বরে ঐক্যতানে তারা কোনো জিকির সলাৎ সালাম আদায় করেছেন এর কোনো নমুনা আমরা পাইনি এর বিপরীতে অনেকেই বসে প্রত্যেকে যার যার মতো নিরবে মৃদুর শব্দে এবাদতগুলো আদায় করেছেন এটা আমরা দেখতে পাচ্ছি দর্শক দ্বিতীয় যে সন্নত এ ব্যাপারে সেটা হলো জিকির জাতীয় দোয়া জাতীয় অন্যান্য আবাদতের মতোই এটা যত সম্ভব নীরবে মৃদুর শব্দে মনের আবেগে বলা এটা আল্লাহ কোরআন করিম আমাদের নির্দেশ দিয়েছেন আল্লাহর জিকির করি আমরা তো মানুষকে শোনানোর জন্য না আল্লাহ তাল্লাকে শোনানোর জন্য রাসুল সাহ দরুদ পড়ি সলাৎ পড়ি সালাম পড়ি আমরা তো মানুষকে শোনানোর জন্য না আল্লাহকে জানাবো আল্লাহ পৌঁছে দেবেন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন ফেরেশ মাধ্যমে কাজেই এটা হবে নীরবে মৃদ শব্দে মিনাল তোমার রবের জিকির করো তোমার মনের ভিতরে চুপি চুপি এবং বিনম্রতার সাথে অদুন আল জাহারিমিন মৃদুর শব্দে একেবারে জোরে নয় এমন করতে পারো কাজেই আল্লাহর জিকির হবে আল্লাহর সাথে বান্দার কথা যে কথাটা মানুষকে জানাতে হয় শোনাতে হয় সেটা ভিন্ন কথা যেমন জামাতে সলাতে যখন কোরআন তেল করি অথবা ত্যাগবীর বলি জোরে বলতে হয় যে আবাদতে রসুল ইসলাম জোরে বলার অনুমতি দিয়েছেন কিছুটা জোরে নিজের কানে শোনা যায় আশা সেটা কিছু জোরে বলতে হয় কিন্তু সামগ্রিকভাবে জিকির জাতীয় সকল এবাদত হবে ভক্তি মহব্যতের সাথে এবং মৃদু শব্দে অথবা মনে মনে দর্শক আর আল্লাহর সাথে যখন কথা বলতে হয় হৃদয় তো ভয় থাকতে হবে আমরা যখন দুনিয়ার একজন মহান কোনো নেতা বা শক্তিশালী মানুষের সামনে কথা বলি চিৎকার করে কথা বলি না আন্তরিক আবেগ এবং বিনম্রতা সহই কথা বলি আল্লাহর সামনে আমরা কেন অস্থির হব চিৎকার করব। আল্লাহর সামনে অন্তরের ভয় মনের আবেগ এর মাধ্যমেই তো কথা বলতে হবে তাকে ডাকতে হবে ঠিক সালাম এই জাতীয় আবাদত এখানেও মৃদু শব্দে নীরবে অথবা সামান্য শব্দে আমাদেরকে এই আবাদত পালন করতে হবে এটাই তো সুনাদ পদ্ধতি রসলাল্লাহ সালাম এবং সাহাবিগণের ছোট নট বিভিন্ন যে আদিশ আমরা দেখি আশেপাশে কাছে কান্না নিলে শব্দ বোঝা যেত না কাজে আমরা সালাত এবং সালাম পর্ব আল্লাহ আমাদের শুনছেন মহব্বতের সাথে আবেগের সাথে আল্লাহ কবুল করবেন এ আশায় অন্তরে আল্লাহর ভয় এবং আল্লাহর প্রতি আনুগত্য বিনম্রতা নিয়ে এই আবাদতগুলো আদায় করব তৃতীয় যে বিষয়টা সম্মত দর্শক আল্লাহ রসুল্লাহ আসালামের সালাত এবং সালাম বাক্য যেমন রসুল্লাহ শিখিয়েছেন পদ্ধতিও শিখিয়েছেন এবং এর পদ্ধতির পর্যায়গুলোও শিখিয়েছেন আমরা আল্লাহর জিকির এবং রসল আল্লাহ আসালামের সালাত এবং সালাম আমরা দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থায় করতে পারি এক্ষেত্রে বিশেষ অবস্থার কোনো বিশেষ গুরুত্ব নেই কাজেই আমরা যখন বসে থাকব বসে সালাত আদায় করব। হাঁটতে থাকুক বা সময় আদায় করব। দাঁড়িয়ে আসে দাঁড়িয়ে অবস্থায় জিকির করব সালাত আদায় করব, কিন্তু কোনো অবস্থাতেই আমরা এই তিন অবস্থা বা চার অবস্থা শোয়া বসা দাঁড়ানো অথবা হাঁটা এই কোন অবস্থার বিশেষ বৈশিষ্ট্য নেই সাধারণভাবে জিকির মহব্বতের সাথে বসে করা এটাই নিয়ম রসল সাল্লাম স্বাভাবিক বসে বসে করতেন মাজলিসের কথা আসছে বৈঠকের কথা আসছে তবে হাঁটতে চলতে দাঁড়িয়ে বসে শুয়ে কোনো অবস্থায় নিষেধ নেই করব। কিন্তু কেউ যদি মনে করে যে আল্লাহর নাম নেব জিকির করব সালাদ যেহেতু দাঁড়িয়ে পড়তে হয় আমরা আল্লাহ সকল জিকির দাঁড়িয়ে করব। এটা সুন্নাতের বাইরে যুক্তি দিয়ে নতুন পদ্ধতি আবিষ্কার করা সালাদ রসাল্লাম শিখিয়েছেন নফল সালাদ দাঁড়িয়ে পড়লেন দ্বিগুণ সব বসে পড়লো কিন্তু কোরআন তেলাবাত করবে তাতে বেশি সব হবে এই যুক্তি দেওয়ার অর্থই রসুল্লাহ সাল্লাহামকে অপূর্ণ বলে দাবি করা কারণ রসুলাম সালাদ শিখিয়েছেন রসুলাম জিকির শিখিয়েছেন কোরআন তেলাবাত শিখে প্রতিটি এবাদতই তো রাসুলোল্লা সাল্লাস্লাম আমাদেরকে শিখিয়েছেন নিজে পালন করে নিজে আচরণ করে সাহাবিদের মাধ্যমে তিনি আমাদেরকে শিখিয়েছেন কাজেই এবাদত পালনে যদি একটা এবাদত পালনের পদ্ধতি শিখতে আর একটা এবাদতের উপরে যুক্তি কেয়াজ করতে হয় তাহলে বুঝতে হবে আমরা ধারণা করে ফেলেছি আওয়াজ যে রাসোলাল্লাহ আসলাম হয়তো সব এবাদত আমাদেরকে পূর্ণভাবে শিখিয়ে যাননি আর এখান থেকেই তো সুন্নতের প্রতি অবজ্ঞা চলে আসে আমরা যখন একটা যুক্তি দিয়ে চিন্তা করলাম দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করলে অনেক বেশি সোয়াব কারণ সালাতের ভিতরে আমরা দাঁড়িয়ে কোরআন তে করলে ডবল সোয়াব হয় কাজে এখন থেকে বসে কোরআন তেলাওয়াত করব না সুযোগ থাকলেও দাঁড়িয়েই করব এই যে নতুন নিয়ম মানালাম আল্লাহ রসুলাম তেলাওয়াতের সোয়াব বলেছেন দাঁড়ানো বসে শুয়ে এর কোনো বৈশিষ্ট্য বলেননি তবে বসে থাকলে বসেই থেকেছেন দাঁড়ানোর কোনো চেষ্টা তিনি করেননি সালাতের জন্য দাঁড়িয়েছেন কিন্তু তেলাওয়াতের জন্য দাঁড়াননি আমরা নতুন একটা বিধ আত উদ্ভাবন করলাম আর এর মাধ্যমে সুন্নতকে ছোট করে দিলাম কেউ বসে তেলাওয়াত করলে তখন বলবো না ওর তেলটা হচ্ছে না রসুল্লাহ দাঁড়িয়ে পা ফুলিয়ে ফেলতেন ও কোরআনটা দাঁড়িয়ে তেলাবাদ করছে না অভিনব সব যুক্তি দিয়ে আমরা রসুলের সুন্নত পদ্ধতির এবাদতকে অবজ্ঞা করব। আমরা এবাদত পালনের নামে রসুল্লা সাল্লাহামের পদ্ধতি কে অবজ্ঞা করার পাপে নিমজ্জিত হয়ে যাবো সালাত সালাম ঠিক তেমনই আমরা যে যেভাবে আসি ওইভাবেই সালাদ সালাম আদায় করব। বসে মহব্বতের সিদ্ধ আবেগে হাঁটার সময় দাঁড়িয়ে আসে সে অবস্থায় করতে পারি কিন্তু বিশেষ একটা পদ্ধতি আমরা বরকত মনে করব, আদব মনে করব। অথবা এতে রসুলাম বেশি খুশি হবেন মনে করব। তাহলেই তো মনের অজান্তে আমরা দাবি করলাম রসলালামের সাহাবিগণ যে পদ্ধতিতে পালন করেছেন এটাতে বোধহয় আল্লাহ তালা খুশি হননি অথবা রসুল্লাহসাল্লাম খুশি হননি তাদের এবাদত অপূর্ণ ছিল না ওজবুলিল্লাহ আমরা বোধহয় বেশি করছি দর্শক এই সব যুক্তি কখন আসে যখন আমরা মনে করি রাসলাম এবাদতগুলো পালন করেননি অথবা পালনের পদ্ধতি শেখাননি অথবা তাদের এবাদত পূর্ণ নয় আর এটাই তো ইমান নষ্ট হওয়ার পর আর এই জন্যই রাসলাল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিগণকে সতর্ক করেছেন তার পদ্ধতির সামান্য বিচ্যুতি তাদের অন্তরে কোনো খারাপ চিন্তা না আনুক এজন্য বলেছেন মানরা কেবন সন্ন্যাতি ভালাইসামিন্ন রসুল্লাহ সাল্লাম যতটুকু তাহাজত পড়েন একটু বেশি পড়তে চেয়েছিলেন যতটুকু নফল রোজা রাখেন একটু বেশি রাখতে চেয়েছিলেন তিনি করেন না কর্মে বর্জনে রাখাই ভাঙাই তাহা ঘুমানো সামগ্রিক পদ্ধতিতে যদি আমার না করো। যে কারণেই তোমরা আমার অনুসরণ বন্টন করো তোমাদের সুন্নতের প্রতি অবজ্ঞা এসে যেতে পারে আর সুন্নতের প্রতি অবজ্ঞা সুন্নতকে ছোট মনে করা সূন্যতে আল্লাহর কবুলিয়াত বেলায় তাসকিয়া বরকত পূর্ণ পাওয়া যাবে না আর কিছু দরকার আছে মনে করা এটাই তো সুনতকে ছোট করা হয়ে গেল আল্লাহ তাদেরকে সুন্নত অবজ্ঞা করার এই থেকে রক্ষা করুন আমিন দর্শক আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালামের পর সাল্লা সালামের এই মহা মহামর্যাদা আমরা জানলাম আল্লাহ রসুল সাল্লা সাল্লামের শেখানো সুন্দর সুন্দর বাক্যে আমরা এই এবাদতগুলো আদায় করব। তারই শেখানো পদ্ধতিতে আদবের সাথে বসে আন্তরিক মহাব্বতে প্রত্যেকে নিজের মনে আমরা এবাদতগুলো পালন করব। যে কোনো মাজলিসে বসে থাকলে আল্লাহর জিকির করব দরুদ ও সালাম পড়ব হাঁটতে চলতে করব আমরা যেন কখনো মনে না করি দরুদ সালামতটা আনুষ্ঠানিকতা করে হয় এটা অবস্থায় পালন দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় আমরা এটা পালন করতে পারি এর জন্য অযু তাহারত শর্ত নয় আমরা বলেছি দর্শক আমরা সবাই এই মহান এবাদত পালনে মনোযোগী হই সকল অবস্থায় আল্লাহ তালার মহান জিকিরগুলোর পাশাপাশি মাসনু জিকিরগুলোর পাশাপাশি তাও বা ইস্তেকফারের পাশাপাশি আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ামের উপরে সালাত এবং সালাম সন্নত বাক্যে মাসনূন বাক্যে মাসনুন পদ্ধতিতে পালন করতে থাকি আল্লাহ তালা আমাদের এবাদতগুলো কবুল করুন এই এবাদতগুলোর মাধ্যমে আমাদের অন্তরগুলোকে পবিত্র পরিশুদ্ধ করে দিন দর্শক আমরা প্রথমেই বলেছিলাম যে আল্লাহর বেলায়ত অন্তরের বিশুদ্ধতার জন্য পুরো শরীরটাই ব্যবস্থাপত্র পুরো শরীয়ত পালনের মাধ্যমেই আমরা শিরিখ থেকে অহংকার থেকে হিংসা থেকে আত্মপ্রেম থেকে রসল্লা সাল্লা সাল্লামের সুন্নতের মহব্বতের ঘাটতি থেকে অন্য কারোর সুন্নতকে তার সুন্নতের মতো বা তার সুন্নতের ব্যতিক্রম পালনীয় বলে মনে করার মহাপাপ থেকে লোভ থেকে হারাম ভক্ষণ থেকে হারামের লোভ থেকে হৃদয়কে পরিশুদ্ধ করতে হয় শরীয়তের ফরজ নফল সবই এই পরিশুদ্ধতার অংশ তবে আমরা আলোচনা করছিলাম কিছু সহজ নফল এবাদত যা আমাদের পরিশুদ্ধতা তাকওয়া এবং বাকি শরিয়াত পালনে সাহায্য করবে আমাদের অন্তরকে পরিপূর্ণ বিশুদ্ধ করবে এর ভিতরে মৌখিক আছে অন্তরের আছে কর্মের আছে মৌখিক সহজ এবাদতগুলো আমরা দেখলাম আল্লাহ তালার জিকির আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে ক্ষমার দোয়া করা রসল্লা সাল্লামের সালাত এবং সালাম করা সব শেষে এবার আমরা আলোচনা করব কোরআন ক্যারিম তেল আওয়াত করা দর্শক শommae hoye se biruddite jawar biruddir porei amra eshe Quran Karim tilawater ei zikirer marsada fazilat gurutto tazkiar jonno er fazilat alochona korbo inshaallah totokkhon amader sathei thakun assalamu alaikum wa rahmatullahi wa barakat the আসসালামাইকুম বরহমাত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 সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্বটা আসসালাম আলাইকুম আহমতুল দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা বলছিলাম আল্লাহর মহান জিকিরের ভিতরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিকির হলো কোরআন তেলাওয়াত তবে আমরা শেষে এনেছি জিকির বিষয়ক আলোচনায় কারণ কোরআন তেলাওয়াত শিখতে হয় অনেক আমরা মুসলমান তেলাওয়াত শিখতে পারিনি আল্লাহর তসবি তাহলিলের জিকির করতে দোয়া করতে ইস্তেকফার করতে সালাদ এবং সালাম পাঠ করতে রসোল্লা সাল্লাসলামের জন্য আমাদের কিছু জরুরি শেখার প্রয়োজন হয় না আমরা মোটামুটি সবাই পারি যে যে অবস্থায় থাকি আমরা এটা পালন করতে পারি এগুলো সবাই করব এরপরে আমরা এবার কোরআন তেলাওয়াতের বিষয়টা আলোচনা করবো কোরআন আল্লাহ তালাহার সবচেয়ে মহান জিকির আল্লাহ কোরআন করিমে বারবারই কোরআনকে জিকির বলেছেন রসুল্লাহ সাল্লাহ আসলাম এটাকে শ্রেষ্ঠ জিকির বলেছেন সাবন আবিন্দুব রাজি আল্লাহ তালন বলছেন রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আফদালুল কালাম বাহাদাল কোরআন ওয়াহনা মিনাল কোরআন আর বা সংকলন করেছেন কোরআনের পরে শ্রেষ্ঠ জিকির শ্রেষ্ঠ চারটে বাক্য সুবাহান্লাহর এগুলো কোরআনের ভিতরেই আছে কিন্তু কোরআন তেলাওয়াতের পর্যায়ে এই জিকির যাবে না তাহলে আমরা দেখেছি যে জিকিরের যত মর্যাদা বলা হয়েছে মর্যাদা তাহলিলের মর্যাদা সুবান মর্যাদা আলহামদুলিল্লাহ সব মর্যাদার চেয়ে অনেক মর্যাদা সব হলো কাজেই এই জিকির বড় আল্লাহর প্রিয় শ্রেষ্ঠ বাক্য কিন্তু কোরআনের পরে কোরআনের নিচে এদের মর্যাদা অন্য হাদি সেরাসাল্লাম বলছেন কোরানের সে উত্তম আর কিছুর সন্ধান দিতে পারবো না তোমরা কোরআনের সে উত্তম কিছু পাবে না শ্রেষ্ঠ আল্লাহর বেলায়েত অর্জনের জন্য আল্লাহর পক্ষ থেকে তাস্কিয়া অর্জনের জন্য আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য কোরআনের চেয়ে বড় শ্রীষ্টিমে বলেছেন তোমাদের কাছে এসে গিয়েছে ওয়াজ তোমাদের রবের পক্ষ থেকে এবং অন্তরের সকল ব্যাধির ঔষধ তাহলে আত্মশুদ্ধির মূল চাবিকাটি তো কোরআনে আর জন্য আমরা দেখেছি আল্লাহ তালা কোরআনে নিজেই বলেছেন তিনি তার রসুল সোলার সঙ্গে পাঠিয়েছিলেন মানব জাতিকে পরিশুদ্ধতা প্রদানের জন্য কি দিয়ে কোরআন তেলাওয়াত করে কোরআন শিক্ষা দিয়ে আয়াতি ওয়াই ও আল্লি মোহামুল কিতাবা ওয়ুজি তাদের উপরে কোরআন তেলাওয়াত করে শ্রবণ শুনবে কোরআনে আয়াতগুলো অনুধাবন করবে হৃদয়কে নাড়া দেবে ইমান বৃদ্ধি পাবে কোরআন শিক্ষা দেবে কোরআনের পাঠ তেলাওয়াত পঠন অর্থ শিক্ষা দেবে হেকমা শিক্ষা দেবে আল্লাহ তালা রসুলতামকে কোরআন ছাড়াও যে প্রজ্ঞা দিয়েছিলেন নিজের ভাষায় বলেছিলেন সেই হাদিস তাদেরকে শিক্ষা দেবে কাজেই কোরআন এবং সন্ন্যার মাধ্যমেই তাস্কিয়া আসবে কোরআন তেলাওয়াত কোরআন শিক্ষা তাজ্কিয়ার মূল উৎস কাজেই আমরা যদি কোরআন তেলাওয়াত বাদ দিয়ে কোরআন অনুধাবন বাদ দিয়ে সাহাবায় ক্যারাম এবং তাদের যুগের বা কাছাকাছি যুগের মানুষদের সন্ন্যত পদ্ধতিতে তেলাওয়াত না করে শুধু নিজের মন ঘোড়া তেলাওয়াত করে আল্লাহর কাছে তাস্কিয়া চায় তাহলে তা আমরা পুরো অর্জন করতে পারবো না আল্লাহর বেলায়েত পাওয়ার তাস্কিয়া পাওয়ার অন্তরের রোগ থেকে মুক্ত হওয়ার মূল বিষয় হলো করার তেলাওয়াত করতে হবে শিক্ষা করতে হবে শিক্ষা দিতে হবে কিন্তু পদ্ধতিটা রসুল্লাহ সাল্লাম এবং সাহাবিগণের আমরা এখানেও অনেক ভুল করি ক্রমান্বয়ে আমরা বোঝার চেষ্টা করব আমরা কোরআন তেলাওয়াত বুঝি অনেকে তেলাওয়াত করিও অধিকাংশই করেন না আবার তেলাওয়াত রসুল্লাহ সাল্লাম সাহাবিরা যেভাবে করেছেন সেভাবে করি না তেলাওয়াতের পদ্ধতিতে ভুল হয় তেলাওয়াত অনুধাবনে ভুল হয় সাহাবিগণ কখনো না বুঝে তেলাওয়াত করেননি আমরা না বুঝে তেলাওয়াতকে পূর্ণতা মনে করছি আল্লাহর দিন সহজ কোনো বান্ধা না বুঝলে যতটুকু তেলাওয়াত করছেন অতটুকুর সব পাবে কিন্তু না বুঝে তেলাওয়াতকে পূর্ণ মনে করার কোনো সুযোগ নেই না বুঝে তেলাওয়াতে পূর্ণ তাস্কিয়া অর্জন হবে এটাও মনে করার কারণ নেই রসুল্লাহ সাহাবেগণ যেভাবে তেলাওয়াত করতেন সেভাবে তেলাবাত করতে হবে যেভাবে শিক্ষা করতেন সেভাবে শিক্ষা করতে হবে যেভাবে শিক্ষা দিতেন সেভাবে শিক্ষা দিতে হবে এভাবেই তো আমরা কোরআন করিম থেকে পূর্ণ বরকত ফায়দা তসকে সব অর্জন করতে পারব দর্শক কোরআনকারিম শিক্ষা করা অন্যতম শ্রেষ্ঠ আবাদ আল্লাহ রসুল সাল্লাম বলছেন হাইরকম মানতে আল্লামাল কোরআন ও আল্লামা ওই ব্যক্তি তোমাদের ভিতরে শ্রেষ্ঠ যে ব্যক্তি কোরআন শিক্ষা করেছে এবং কোরআন শিক্ষা দিয়েছে এই শ্রেষ্ঠত্বের মডেল সাহবা কেরাম তারা কীভাবে শিক্ষা করতেন শিক্ষা দিতেন আবাব্দুর রহমান সালামী খুব মশুর তবেই ছিলেন তিনি বলছেন কানু এগুলো বিশ্লেষণ করে না বুঝে আর দশটা আয়াত শেখা শুরু করতেন এটাই হলো রসলাস্লামের সাহাবিগণের কোরআন শিক্ষা এবং শিক্ষা দেওয়ার সুন্নত পদ্ধতি আমরা এই পদ্ধতিতে না যেয়ে শিক্ষা করছি শুধু পাঠ অর্থ অনুধাবনের চেষ্টা করছি না অর্থের ভাষাও শিখছি না যে কারণে আমরা কোরআন কেরিমের পূর্ণ বরকত পাচ্ছি না অনেক সময় রসলাস্লামের তার সাহাবিদের পদ্ধতিকে অবমূল্যায়ন করে আমরা গুণাগার হয়ে যাচ্ছি অর্থাৎ কোরআন বুঝতে পারি না তেলাওয়াত করি আল্লাহর কালাম আল্লাহর মহব্বতে ইনশাল্লাহ আল্লাহর জিকিরের কোরআন তেলাওয়াতের কিছু বরকোৎসব তো পাবোই কারণ আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তো সাধ্যের ভিতরে কিন্তু যদি আমরা সাহাবিগণের এই পদ্ধতি দশটা শিখে এর অর্থ না বুঝে আর দশটা পড়বো না এই পদ্ধতিকেও আমাদের বলে আর আমরা মনে করি যে না এটা ভালো না আমরা শুধু না বুঝেই পড়াটাই ভালো না বুঝে শিখলেই ভালো হবে বুঝে শিখলে ক্ষতি হবে তাহলে পরে এটা রসুলাম সাহাবিগণের পদ্ধতিকে অবমূল্যায়ন করা হবে এবং এর মাধ্যমে আমরা খারাপের পথে বিভ্রান্তির পথে চলে যাব দর্শক রসল্লাহ সালিসাম কোরআন শিক্ষা এবং কোরআন তেলাওয়াতের জন্য বারবার উৎসাহ দিয়েছে কোরআন শিক্ষা যেমন সৃষ্ট এবাদত কোরআন শিক্ষা দেওয়া যেমন সৃষ্টি এবাদত কোরআন তেলাওয়াত করা আল্লাহর প্রিয়তম সৃষ্ট কোরআন তেলাওয়াতের বিষয়ে হাদি শরীফে অনেক নির্দেশনা আসছে আল্লাহ কোরআন ক্রিমেও বারবার নির্দেশনা দিয়েছে আল্লাহ কোরআন ইয়াতলুনাহু বলছেন আল্লা দিন আহ কিতাব যাদেরকে আমি কেতাব দিয়েছি তারা এই কেতাব হক তেলাবাত করে আর এরাই হল সত্যিকার ইমানদার কাজেই কোরআন করিমের হক তেলাওয়াত প্রতিটি মুমেন্ট করবে এটাই তো ইমানের দাবি আর হক তেলাওয়াতের ব্যাখ্যা কি হাদির শৈফে সাহাবিগণের বক্তব্যে ব্যাখ্যা এসেছে হক তেলাওয়াত হলো তেলাওয়াতের সময় অর্থের দিকে অন্তরটাকে রাখা অর্থ মনে করে একটু চিন্তা করা হৃদয়টাকে যথাসম্ভব অর্থের সাথে মিলিয়ে প্রকম্পিত করা যখন কোনো শাস্তির কথা আসবে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া যখন কোনো নেয়ামতের কথা আসবে আল্লাহর কাছে চাওয়া অন্তরটা সহ তেলাওয়াত করা এই জন্যই তো বলা হয় কারা আ তালা কারা মানে পড়া তালা মানে পড়া কিন্তু তালার মূল অর্থ হলো পিছে পিছে যাওয়া কাজে কোরআন তেলাওয়াত তখনই হবে যখন পড়বেন আপনার মনটা তেলাওয়াতের পিছে পিছে যাবে কি পড়ছেন হৃদয় নাড়ছে বুঝছেন অনুভব করছেন এটাই হলো হক তেলাওয়াত আর এটাই হলো ইমানের দাবি দর্শক হক তেলাওয়াত না করতে পারলেও আমরা না হক তেলাওয়াত না বুঝে তেলাওয়াত যদি করিও তবে হক তেলাওয়াতের আবেগ আমাদের থাকবে চিষ্টা আমাদের থাকবে এটাই তো দাবি আমরা পরে তো আলোচনা করবো আল্লাহ রসুল সাল্লা আল বিভিন্ন হাদিসে পুরানের একটা আয়াত শিক্ষা করার দুটো আয়াত শিক্ষা করার ফজিলত মর্যাদা বারবার বলেছেন হাদিসেফে আসছে রসল আল্লাহ সাল্লা সালামের সাহাবিগন রসল আল্লাহ আসলামের কাছে বসে রয়েছেন তিনি বলছেন যদি এক এক প্রান্তরে যেয়ে কোনো পরিশ্রম ছাড়া কোনো কষ্ট ছাড়া যদি বড়, দামি মহামূল্যবান উঁচু চুটলা একটা দুটো উট তোমরা নিয়ে আসতে পারো তাহলে কেমন লাগবে একটা উঠনি বড় বড় বাচ্চা দেবে একটু হেঁটে উঠনি ঘুরে বেড়াতে অনেক দূরে ধরে নিয়ে আসলে কেমন লাগবে তোমাদের এর অসল এটা তো খুব বিরাট ব্যাপার আল্লাহ রসুল বললেন মসজিদি মিনাল কোরআন যদি কেউ মসজিদে যে কোরআনে একটা তালে ওই একটা বিশাল উঠনি নিয়ে আসা আসছে তার জন্য কল্যাণ করার বরকতময় যদি দুটো আয়াত শেখে দুটো উঠনি আনার চেয়েও বেশি বরকতময় দর্শক রসুল সুন্দর উদাহরণের মাধ্যমে আমাদের কল্যাণের পথটা বোঝালেন আমরা জাগতিক কল্যাণ অতি সহজে বুঝতে পারি একটা দুটো উঠের মালিক হোলাম একটা দুটো মালিক হয়ে গেলাম এটা বিরাট কিন্তু আমি কোরআনের একটা আয়াতের মালিক হলাম দুটো আচ্ছা একটা আয়াত এটা যে কত বড় আমরা বুঝতে না এই গাড়ির নিয়ামক আয়াজ আসে কাল নেই আমি মরে গেল অন্য ভোগ করবে অস্থায়ী নিয়ামক দু মিনিট চড়ি দু ঘন্টা চড়ি এরপরে কত সমস্যা গাড়ির জন্য আমাদের বহন করতে হয় সমস্যার সমাধান করতে হয় কিন্তু আল্লাহর কোরআনের নিয়ামত এটা মহান মহান আর অনেক আমরা কোরআনের শিখি একটা আয়াত শিখি দুটো আয়াত শিখি যত শিখি কালবে তত তা আসে সবাব আসে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয় আমাদের দুনিয়ায় বরকত আসে জান্নাতের নিয়ামত বাড়তে থাকে দর্শক আজকে আর আলোচনা বাড়াতে পারছি আল্লাহ তালা তৌফিক দিলে পরবর্তী পর্বে এ হাদিস সহ অন্যান্য হাদিস আলোচনা করব। আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখুন ও সাল মহম্মদিনালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবরাক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 জানতে হলে দেখুন ইসলামী আদর্শ ডাক্তার সকিরের আন্তরিক বার্তা সবচেয়ে লাভজনক ব্যবসা আপনি কি জানতে চান কোন ব্যবসা আপনাকে সর্বোচ্চ মুনাফা দিতে পারে कुरानूल उदाहरण प्रत्येक आनाता जाके जो अपनी आल्ला रास्त व्यय करेंटार्न पानी सातशो ग भाषाई पाबी सत्तर हजार परसेंट और मुनाफा दीयोग कर रास्ता है।